বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবি আজমাইন পি বীর সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাদিস শরীফ থেকে জামিল অলুম আল হেকাম ইবনে রাজাব আল হামী রহমদ্দুল্লাহ আলহির এই সুন্দর গ্রন্থটিতে বাসাই করা কিছু হাদিস তিনি সঞ্চয়ন করেছেন এবং সংকলন করেছেন সেখান থেকে আমরা কয়েকটি হাদিস বাসাই করে আলোচনা শুনে আসছি আজকের হাদিস হচ্ছে এহসান সংক্রান্ত হাদিস আউসবিন সাদ্দ রাদি আল্লাহ তালু বলেন রাসল স্ল্লা সালাম ইসাদ করেছেন কাতাল তুমিনুল কেতলা ওয়াঈদা দেওয়াহ তুম ফা আহসিন আমরা দেখি শব্দটা এসেছে মানে এই ক্যাতাবাকে কুতেবাকে লেখার জন্য শব্দটি ব্যবহার হয় কিন্তু তিনি ব্যবহার করেছেন ফরজ করে দেওয়ার জন্য লিখে দেওয়া মানে ফরজ করে দেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে এহসানকে আল্লাতলা ফরজ করে দিয়েছেন কাতা বা শব্দটি অত্যন্ত শক্ত অত্যন্ত গুরুত্বসম্পন্ন যেটি কোন কোন ক্ষেত্রে এসান ফরজ যদিও কোন কোন ক্ষেত্রে এহসান ফরজ নয় অত্যন্ত উৎসাহিত করা হয়েছে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কোন কোন ক্ষেত্রে এহসানকে একদম ফরজ করে দেওয়া হয়েছে যেটা মিস করলে গুনা হয়ে যাবে আর এসান যদি নফল হয় সেটা মিস করলে মানুষ সবাব থেকে বঞ্চিত হবে অথবা সাওয়াব অনেক কমে যাবে কিন্তু মিস করার কারণে গুণা হবে না যে সমস্ত এহসানগুলো ফর সেগুলো মিস করলে গুণা হবে সেগুলো মানুষ না করলে গুণা হয়ে যাবে আর যে সমস্ত এহসানকে আল্লাহ তালা আরও অতিরিক্ত সুন্দর করার জন্য ভালো করার জন্য অতিরিক্তভাবে আরেকটু নজর দেওয়ার জন্য যেগুলো বলেছেন সেগুলো কারণে সাওয়াব বাড়ে মিস হয়ে গেলে সবাব কমে যায় এহসান শব্দটার অর্থ কী এহসান হাসান থেকে এসেছে হাসান মানে সুন্দর ভালো আর কোনো কিছু ভালো করে করা সুন্দর করে করা বোঝানো হলে এহসান এই রুটে আসে এই ধাতুতে আসে এহসান মানে তাহলে কোন কিছু ভালো করে সম্পন্ন করা কোনো কিছু সুন্দর রূপে সুচারু রূপে আদায় করা কোন কাজকে ভালো করে করার নাম হচ্ছে এহসান মানুষ যখন কোনো কাজ করবে সে কাজটা যেন ভালো করে করে এই বিষয় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এখন আমরা আগেই বলেছি কোনো কোনো ভালো করে কাজটা ফরজ আর কোন কোনো ভালো করে কাজটা উৎসাহিত করা হয়েছে যত ভালো করা যায় তত থাম বাড়বে এহসান বান্দার প্রতি আল্লাহ ফরজ করেছেন কার প্রতি এহসান করতে হাদিসে বলা হয়েছে আলা আল্লা কুল্লেশাই প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ তার এহসানকে ফরজ করে দিয়েছেন একজন মুসলিম যা কিছু করবে জীবনে সমস্ত কাজগুলোকে ভালো করে করবে সুন্দর করে করবে যেন তেন যাচ্ছে তাই করে নেবে না বরঞ্চ সর্বাত্মক সুন্দরের আপ্রাণ চেষ্টা চালাবে এটি হচ্ছে এ প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তালা এই স্থানকে ফরজ করেছেন এক্সাম্পল এসেছে শুধুমাত্র দুটো যে যখন কাউকে কতল করতে হয় কাউকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে যথাসম্ভব সুন্দর করে ভালো করে করো আর কোনো একটি প্রাণীকে জবাই করতে হলে সেটাকেও যথাসম্ভব সুন্দর ভালো করে জবাই করো আর তোমাদের জবাইকে প্রাণীর জন্য যেটা দিয়ে জবাই করবে সেই অস্ত্রটা যেন ধারালো হয় ধার দিয়ে নাও যে তরবারি সোরা অথবা দা বটি যা দিয়ে তোমরা জবাই করবে সেটা জন্য ধারালো হয় ধারালো না হলে ধার দিয়ে নাও আর যে জানোয়ারকে জবাই করবে সেটাকে সম্ভব কম কষ্ট দাও একটু আরাম দেওয়ার চেষ্টা করা দুটো এক্সাম্পল মাত্র দিয়েছেন কিন্তু সব কিছুর ফরত করে দিয়েছেন আর সব বলে এক্সাম্পল তো আর বলা যায় না সবগুলো তার উল্লেখ করা যায় না তাহলে তো ফিরিস অনেক লম্বা হয়ে যাবে কিন্তু কোরআন এবং হাদিসে আমরা দেখি যে আল্লাহ তালা এই এহসানকে এবং হাদিসে বহু জায়গায় রসল সাল্লাহাম ব্যবহার করেছেন হাদিসে জিবরিলে এসেছে তোমরা যখন আল্লাহ তালার এবাদত করবে এহসানের সাথে করবে তিনি তার ব্যাখ্যা দিলেন হাদিসে আবুদাল তাকুন তা রাহুয়ারক তুমি এমন ভাবে আল্লাহ তালার ইবাদত করো যে তুমি মনে করবে তুমি নিশ্চিত আল্লাহ তালাকে দেখছ আর সেটা যদি না হয় তাহলে আল্লাহ তাল্লাহ তোমাকে দেখছেন এবং তার প্রত্যেকটি কাজ আল্লাহ তালার জন্য এমনভাবে করবে যে সে আল্লাহ তালাকে দেখতে পাচ্ছে এই যে কথাটা এইটার অর্থ কি এটা অনেকে বুঝে আসবে না আমি আল্লাহকে দেখি কেমনি এটা চিন্তা করি কেমনি এই অর্থটা এই বিষয়টা এইভাবে এই জন্য এসেছে যে একজন ব্যক্তি যদি কাউকে দেখে এটারও দুইটা পর্যায়ে আছে একটা পর্যায়ে হচ্ছে যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমীর আল্লাহ তালার সঙ্গে সম্পর্ককে এত মজবুত করে দিয়েছেন এত ক্লোজ করে দিয়েছেন তাদের মন্ত্র এমন ইয়কিন পয়দা হয়ে যায় যে আল্লাহ তালাকে তারা দেখার মতোই হয়ে যায় মনে হয় যেন আল্লাহ তালাকে তারা দেখছেন এতটুকু লেভেল তারা অ্যাচিভ করে ফেলতে পারেন দেখেন না কেউ কেউ তো দেখবেন না আল্লাহ তালাকে শুধু কেয়ামতের দিন আমরা দেখবো আল্লাহ তালাকে জাননাতে গিয়ে আল্লাহ তালাকে আমরা আল্লাহ তালা করেন ঈশ আল্লাহ বেদিন আল্লাহ তালাকে আমরা দেখবিয়াতে আমরা কেউই দেখব না কিন্তু যারা আল্লাহ তালার কামেল বান্দা হতে পেরেছেন যারা আল্লাহ তালার কাছে পৌঁছার জন্য নিজেদের জীবনকে সেই পর্যয় নিয়ে গেছেন আল্লাহ তালার ভয় তাদের দিলে এমনভাবে ঢুকেছে আল্লাহ তালার রহমতের আশা আল্লাহ তালার উপস্থিতি আল্লাহ তালার দৃষ্টি আল্লাহ তালা তাকে তার সমস্ত আমলকে দেখা এটা তাদের কাছে এত মজবুত হয়ে গেছে মনে হয় যেন তারা আল্লাহ তালাকে দেখছেন দেখলে যেমন ভয় করতেন সামনাসামনি ঠিক তেমনি তারা ভয় করে ফেলেন তাদেরকে আল্লাহ তালা এত হাই লেভেলে নিয়ে গেছেন এটা অ্যাচিভ করতে পারে মানুষ দুই নম্বর হচ্ছে যে ওই পর্যায়ে না গেলেও টাইম টু টাইম মানুষ চিন্তা করতে পারে চেষ্টা করতে পারে কসরত করতে পারে যদি আমি আল্লাহ তালাকে দেখতাম তাহলে কী করতাম তার সামনে আমি কেমনে উঠতাম বসতাম তাকে কেমনি ডাকতাম আল্লাহ তালাকে যদি আমি সামনাসামনি পেতাম আর দেখতাম যে আল্লাহ তালাকে আমি দেখছি তাহলে মনোরোগ দিতাম যখন তার সাজা করতাম আল্লাহ তালাকে সামনে নিয়ে যে আমি আল্লাহ তালাকে দেখছি এই তো আমি দেখছি এইরকম মনে করি তখন সাজা করতাম তখন আমার মনের অবস্থা কি হতো আমি কতটুকু সতর্ক থাকতাম যে একটুখানি যদি অমনোযোগী হই দেশটিকে দিকে চলে যাই আল্লাহ তালা কি মনে করবেন কত বড় অসম্মানী হয়ে যাবে কত বড় বেদবি হয়ে যাবে এইরকম আমি যদি দেখতাম তাহলে কেমন করতাম ওইরকম করা দুনিয়ার কোনো এক্সাম্পল আল্লাহ তালার সঙ্গে মানানসই হয় না তবুও আমাদের বুঝার জন্য লাইসা কামেসলি হিসাই অলিল্লাহ মাসালুল আল্লাহ আল্লাহর মতো কোনো এক্সাম্পল নাই আল্লাহ তালা একজাম্পল হচ্ছে সর্বোচ্চ এক্সাম্পল যাই হোক মানুষ বুঝার জন্য আপনি যদি অনেক বড়ো ব্যক্তিত্ব সামনে হাজির হয়ে যান কেউ যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সামনে যায় তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কোনো কিছু চায় তাকে কোনো কিছু অ্যাপ্লিকেশন দেয় কোনো একটা মঞ্জুরি চায় তখন তার দিকে কিভাবে দৃষ্টি থাকবে তার তিনি কী শুনছেন কী শুনছেন না তিনি মুড় মেজাজ কেমন আছেন আর একটু অন্য মানুষকে না স্বাভাবিকভাবেই হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে তার কাছে দরখাস্ত দেওয়ার চেষ্টা করবে তার মনোযোগটা আকর্ষণ করে তার থেকে সাংশনটা নিয়ে নেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো থাকবে এই যদি একটা মখলুকের সঙ্গে মানুষ করতে চায় তার হাজত পোরা করার জন্য মখলুকের শানকে কনসিডার করতে চায় মখলুকের পজিশনকে যদি মানুষ এভাবে শ্রদ্ধা করে তাহলে কোথায় মাখলুক আর কোথায় খা আল্লাহ রব আলম আর সে আল্লাহ তালা কাছে আমাদের সব কিছু চাইতে হয় আসে আল্লাহ তালা এত কারিম না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন সে আল্লাহ তালার কাছে যখন মানুষ ইবাদত করবে তখন ভাবে করবে যে আল্লাহ তালাকে দেখে এটা হলো সর্বোচ্চ ফিলিং সর্বোচ্চ লেভেল অফ এবাদাহ তা আবুদাল এমন ভাবে আল্লাহ তালা ইবাদত করো বান্দা যেন তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ এই পর্যায়ে তোমার এই উন্নত করে ফেলাও এই লেভেলের এহসান যারা অ্যাচিভ করতে পারেননি এখনও এই লেভেলের এহসান যাদের এখনও করায় হয়নি যারা এখনও পৌঁছতে পারেনি আমরা তাহলে আমরা কি করি ফাইনাম তাকুন তার আু ফাইন না হুইয়ার অ চেষ্টা করি যে আল্লাহ তালাকে দেখছি একদম এরকম তো ভাবতে পারছি না কমপক্ষে আল্লাহ তালা দেখেন আমাকে তিনি আমি কোথায় আছি লুকিয়ে থাকি তাহলে তিনি দেখবেন দরজা বন্ধ করে ঘরের দরজা সব বন্ধ করে ফেললে তিনি আমাকে দেখবেন এমন কি আমাকে শুধু দেখা নয় আমার অন্তরের ভিতরে কী আছে সারা দুনিয়ার কোন মানুষ কোন মাখলুক দেখতে পায় না কিন্তু আল্লাহ রাবুল আলমী সেটাও দেখেন সেটাও জানেন ইনাহু আলী মুম্বিদা আছে সুদূর অন্তরের গহিনী কি আছে সেটাও তিনি দেখেন আমরা যদি প্রকাশ করি তাহলে তিনি দেখেন ওই তুফু মাহফি সুদূর কেমন তুবদু হইয়া তোমাদের অন্তরে যা কিছু আছে যদি প্রকাশ করো কথা বলো কাউকে তাহলে লোকেরা যেমন শুনে কিন্তু আল্লাহ তালা সেটা তো অবশ্যই জানেন এবং শোনেন আর যদি লুকিয়ে রাখো সেটাও আল্লাহ আল্লাহতালা দেখেন জানেন শোনেন সেই আল্লাহ তালার এবাদত করতে হলে এমনভাবে এসানের সাথে ইবাদত করতে হবে প্রতিটি কাজকে ভালো করার চেষ্টা করা দর্শক মণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে পুনরায় এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন ডাক सम्मुख समर आज रत न सकाल साढ़े दस टाइम रसुल्लाते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 ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম এহসান সংক্রান্ত হাদিস এবং আমরা আমাদের শেষ বিষয়টি ছিল যে আল্লাহ তালার সঙ্গে কিভাবে আমাদের এহসানের সম্পর্ক রয়েছে আল্লাহ তালার সামনে যখন এবাদত করবে এহসানের সাথে করতে হবে আল্লাহ তালা কমপক্ষে আমাদেরকে দেখতে পাচ্ছেন এতটুকু অবশ্যই একই করতে হবে সেই জন্য বান্ধবা যখন নামাজ পড়বে আল্লাহ আকবার বলবে আল্লাহ তালা দেখতে পাচ্ছেন কিভাবে আল্লাহ আকবার বলছে মনে কতটুকুন খুশিও ছিল না কথা কথাবার্তা বললো আর আল্লাহ আকবার শুরু করে দিল কোন। দিলের ভিতরে খুসুর বলতে কিছু নেই তাহলে সেটাও আল্লাহ তালা দেখেন আর যে অন্তরে খুসু আসে আল্লাহ আকবার বললেই কোন সময় চোখের পানি চলে আসতে পারে যে অন্তরে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আল্লাহ তালার প্রশংসা করতে গিয়ে কত নিয়ামতের কথা স্মরণ পরে চোখ দিয়ে পানি চলে আসে সে অন্তরে খুশু আল্লাহ তালা দেখেন আর অন্য মনুষ্য ব্যক্তির আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সেটাও আল্লাহ তালা দেখেন এবং শুনেন দুইটার মধ্যে আকাশ জমিনের পার্থক্য হবে ইয়া কেন আবুদুয়া ইয়া কানা আপনার একমাত্র আপনারই ইবাদত করি শুধু আপনার ইবাদত করি এই কথাটা কত বড় কথা মানুষ অনেক মানুষ শুধু আল্লাহর ইবাদতকে মিস করেছে অনেক মানুষ আল্লাহর সঙ্গে ইবাদত করে কোনো মখলুকের সঙ্গে ইবাদত করে কত মূর্তির সামনে মাথা নত করে কোনো নবীকে আল্লাহ তালার জাগায় বসিয়ে দিয়েছে কোনো ওয়ালিকে আল্লাহ তালার জাগায় বসিয়ে দিয়েছে তিনি সব কিছু কন্ট্রোল করছেন অথচ আপনি আমি ইয়াকিন করছি তাও হেদের ভিত্তিতে একমাত্র আল্লাহ রব্লা আলমীর হাতে এই সকল ক্ষমতা কারো হাতে কোনো ক্ষমতা নাই লিলাম করে না আল্লাহ ছাড়া কোন শক্তি কোন ক্ষমতা কারো হাতে নেই যাকে ক্ষমতাধর মনে করেন আপনি যাকে আপনি সুপার পাওয়ার মনে করেন যাকে আপনি অনেক বেশি শক্তির অধিকারী মনে করেন সে কিছুই আল্লাহ তালা কয়েকদিন তাকে দিয়ে পরীক্ষা করে দেখছেন যখন আল্লাহ তালা মর্জি হবে তাকে ছৌ মেরে তার হাত থেকে কেড়ে নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে আজাব দিয়ে সাহেষা করবেন আল্লাহ তালা তাকে তার সীমা লঙ্ঘনের দান করতে পারেন কোন কোনো সময় লেট হয় কোন কোন সময় আল্লাহ তালা নগদ করে ফেলেন এটা আল্লাহ তাল্লাহার হাতে আমার আপনার হাতে ন এই ইয়াকেন করে আল্লাহকে এবাদত করতে পারা সেই আল্লাহকেই ডাকতে পারা ইয়া কেন এই ফিলিং অন্তরের মধ্যে আসা যে আল্লাহ কত মানুষ কত কিছু এবাদত করলো তুমি যে আমাকে একমাত্র তোমার এবাদত করার তৌফিক দিয়েছ শুধুমাত্র তোমার কাছে মাথা না করার জন্য তৌফিক দিয়েছ আর কারো কাছে মাথা না করা নয় সাহেব তোমার কাছেই করবে কারো কাছেই করবো না আমি চাই তোমার কাছে কারো কাছে চাই না এটা কি সহজ কথা এই খবর আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আমরা গ্রহণ করতে পেরেছি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে পেরেছি ইমানকে আল্লাহ তালা আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার প্রতি ইমান তাহিদ এসেছে শেরে থেকে আল্লাহ তালা মুক্ত করেছেন আল্লাহ তালাকে মাবুদ হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি হদিত রব্বা অবিল ইসলামী দিনা অবীল্লাহ এই যে আল্লাহ তালাকে মাবুদ হিসাবে পাওয়া এর সুক্রিয় অন্তরে আদায় করা এইভাবে নামাজকে আদায় করলে এহসান হয়ে যায় সজদায় গেলে আল্লাহ তালাকে কাছে মনে করা আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া প্রত্যেকটি হরকতের মধ্যে নামাজ আল্লাহ তালার সামনে আছেন এটাকে ফিল করা শুধু না আমাদের ক্ষেত্রে নয় রোজা রাখছি আল্লাহ তালাকে খুশি করার জন্যে আমার আল্লাহ তালা বলেছেন হালাল খাবার আশেপাশে আসে আমি খাবো না আমার আল্লাহ তালা দেখছেন আমার আল্লাহ তালা আমাকে অনেক পুরস্কার দেবেন তার কথা শোনার জন্য তার কথা মানার জন্যে আমি যে কষ্ট করছি এগুলোর বিনিময়ে আল্লাহ তালা বিরাট পুরস্কার দিবেন আমি তখন দান ক্ষয় রাত করবো আমার আল্লাহ তালাকে খুশি করার জন্যই করব। লোকদেরকে দেখানোর জন্য বাহাবাহ করানোর জন্য করব না এটা হচ্ছে অসান আমি যখন লোকদেরকে দেব তাদেরকে আমি কখনোই খোঁটা দেব না তাদেরকে কষ্ট দেব না তোমাদেরকে এত কিছু আমি দেই অথচ তোমরা সুযোগ পেলে আমার সঙ্গে বেয়া দাবি করো এইরকম কিছু বলবো না তারা আমাকে সুক্রিয়া জানাক তারা আমাকে সালাম দিক তারা আমাকে স্যালিউট করুক এগুলো কিছুই আমি চাই না কিছু চাই না তোমাদের কাছে সুক্রিয়া জানাতে হবে না এর বিনিময়ে কোনো প্রতিদান দিতে হবে না একমাত্র আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে দিয়ে দেবো আমার আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের কষ্ট হচ্ছে তোমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাক আল্লাহ তালা কবুল করবেন এই নিয়তে সাদা কাত করা জাকাত দেওয়া দান খায়রাত করা ফিতরা দেওয়া এইভাবে প্রত্যেকটি কাজকে আল্লাহ তালার এই বাদতগুলোকে এহসানের সাথে আদায় করা সুন্দর করে করা যত খুশুর থাকবে তত এহসান হয়ে যাবে ইমান ইসলামের পরে হচ্ছে এহসানের লেভেল হাই লেভেল মোহসেন যারা এহসান করতে পারে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন এহসান এইভাবে আল্লাহ তালার যত এবাদত আসে প্রত্যেকটি এবাদতে আসে জিকির করব যখন দোয়া করব যখন এহসান আছে কিভাবে জিকির করা জেকের অর্থগুলোকে উপলব্ধি করার চেষ্টা করা প্রত্যেকটি শব্দ উচ্চারণের সময় আল্লাহ তালার কাছে শাস্তি থেকে পানা চাওয়ার সময় জান্নাত পাওয়ার সময় মনোযোগ দেওয়া এবং অন্য না হওয়া অহসান হয়ে যায় দেখের মধ্যে দোয়ার মধ্যে এভাবে হয়ে যায় সুননতকে অনুসরণ করে যেভাবে রসল্লা রসলসল দোয়া করেছেন সেভাবে দেখোয়া করলে এটা এহসান হয় সুননতকে অনুসরণ করলে সবচেয়ে সুন্দর ইবাদত হবে যে ব্যক্তি সুননতকে বাদ দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা ইবাদত করবে কোন ইবাদতে অহসান আসবে না কবলে হবে না কোরআন তেলাওয়াতকে কিভাবে অহসান করা যায় তাজবিদ সহকারে পড়া তাজবিদ সেটাও জাইদ থেকে এসেছে কোন কিছুকে ভালো করে করার নামও তাজবিদ জাহিদ মানি ভালো গুড মানি ভালো করে করা তেলাবাদ করা সুন্দর করে সম্পন্ন করা যেখানে মদ আসবে মদ উচ্চারণ করা যেখানে গুন্না লাগবে গুন্না উচ্চারণ করা এভাবে করে তাজউদ্দ সাথে কোরআনকে তেলাবাত করা এহসান হয় কোরআন তেলাবাদের আল্লাহ তালার কাছে পানা চাওয়া তুলিয়া আল আয়াত যখন তাদের সামনে আল্লাহ তালা আয়াত তেলাবাদ করা হয় কেউ তেলাবাত করে অথবা তারা নিজেরা তেলাবাদ করে যা দাথুম ইমান তাদের ইমান বেড়ে যায় তাদের ইমান বেড়ে যায় এই ইমানকে বাড়ার জন্য কোরআন তেলাবাতের অনুভূতিটা অর্থ সহকারে চেষ্টা করে অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করে আল্লাহ তালার কালাম এই ভক্তি শ্রদ্ধা এবং সেই কালামকে তেলাবাত করার জন্য আল্লাহ তালার কাছে যে মন মানসিকতা নিয়ে বসতে হয় যে আগ্রহ নিয়ে বসতে হয় যে মনোযোগ দিতে হয় এই মনোযোগ সহকারে তারা কোরআন তেলাবাদ আল্লাহ তালার সঙ্গে এ বাদতের অনেক বিষয়ে আমাদেরকে অহসান করতে হবে তাহলে আল্লাহ তালার কাছে পুরস্কারটা অনেক বেশি হয়ে যাবে তাহলে আমরা মহসেন হয়ে যাব অল্লাহাবুল মহসেন তিনি আমাদেরকে পছন্দ করবেন বান্দা আল্লাহ তালার প্রতি অত্যন্ত সিনসিয়ার থাকবে তার নিয়ত সহি থাকবে প্রত্যেকটি কাজের মধ্যে এখানে অহসান চলে আসে নিয়ত যদি পলিউটেড হয়ে যায় তাহলে সেখানে এসান হলো না ভিতরে বাইরে দুটো জিনিস মিলিয়ে এসান হবে এবং এহসানের সংক্রান্ত বিষয়ে বোঝানোর জন্য আরও কিছু শব্দ ব্যবহৃত হয়েছে এর কাছাকাছি তাকুয়া শব্দটা এসেছে আল্লাহ তালাকে ভয় করা সেটাও অন্তরের ভিতরে যে দিকতে আছে এখানে তাকুয়ার সঙ্গে তার মিল হয়ে যায় এখলাসের সঙ্গে মিল হয়ে যায় আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু চাওয়া পাওয়া সেটা চলে আসে আল্লাহ রবুল আলমীর আমাদেরকে প্রত্যেকটি এবাদতে যখন আমরা করব। এই বিষয়গুলোকে কনসিডার করতে বলেছেন এইজন্য সেটাকে তিনি ফরজ করে দিয়েছেন কোন কোনো ক্ষেত্রে অত্যন্ত মিনিমামটাও যদি না থাকে তাহলে হয়তো মানুষ পুরো সবাবকে মিস করে ফেলবে এহসানের বিপরীত অন্য কিছু চলে আসতে পারে তখন এহসানের বিপরীত রিয়া চলে আসতে পারে অনেক টাকা পয়সা দান করল কিন্তু উদ্দেশ্য হচ্ছে নাম কোরানো রিয়া চলে এসেছে এখানে এহসান থাকলো না তেমনি মানুষকে উপকার করেছে কাউকে কোনো হেল্প করেছে খাল এসমিয়াতে আল্লাহ তালা সন্তোষের জন্য করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকটি হুকুমের ব্যাপারে সে সাম থাকবে মানুষের দায়িত্ব পালন যখন করবে আল্লাহ তালাকে খুশি করার জন্য সে ব্যাপারে সচেতন থাকবে যাতে করে মানুষের প্রতি তার যে দায়িত্ব আছে সেটা কিভাবে পালন করছে এটা আল্লাহতালা দেখছেন যদিও আমরা এই বিষয়টি আরো সময় আনব যে মানুষের প্রতি মাখলুকুর প্রতি কি দায়িত্ব আছে কিভাবে সেটাকে ইসলামের সাথে আদায় করতে হবে তার কিছু বাহ্যিক দিকও রয়েছে এসানের মধ্যে কিন্তু এসানের আভ্যন্তরীণ দিকটা সেখানে থাকে অন্তরের দিকটা এই দিকটা মেইনলি আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে আর যখন মখলুকের সঙ্গে আসে এসানের সম্পর্ক তখন মখলুক তো অন্তরের খবর জানে না মখলুক দেখবে বাহ্যিকভাবে কীভাবে হচ্ছে কিছু জিনিস আসতে পারে যেমন আপনি কাউকে দান খরাব করছেন খুব সুন্দর করে তাকে আদবের সাথে দিচ্ছেন সম্মান করে দিচ্ছেন আর দান খরাত করে নিয়ে যাও দিলাম অথবা গর্ব অহংকারের সাথে দিলেন অথবা বিরক্তি সহকারে দিলেন তাহলে সেখানে মানুষ কিছুটা আর পায় আপনার অ্যাটিটিউড কি আপনার বাহ্যিক চেহারা সুরাতি কিছু ফুটে ওঠে বাহ্যিকভাবে কিছুটা আসে কিন্তু আসল জিনিসটা আল্লাহতালার সঙ্গে আসল জিনিসটা আসবে অন্তর থেকে যেটা আল্লাহ তালার সঙ্গে সম্পর্কিত কি মানুষের সঙ্গে লেনদেনের মধ্যেও সেটা ফুটে উঠবে মানুষের সঙ্গে কিছু এহসানের দিকটা মানুষ ছাড়াও আল্লাহ তালার সঙ্গে এসান তখনও থেকে যায় সেই দিকটা আল্লাহ তালার হক এটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তবে সেই ফরজটা মনে করেন কোন কোন ক্ষেত্রে হয়তো আমাদের পরিপূর্ণ যদি পৌঁছে যায় তাহলে পরিপূর্ণ স্বভাব হবে আর একটু কম হলে সব কমে যাবে আর কোন কোন ক্ষেত্রে একদম টোটালি মিস হয়ে যেতে পারে কিছু কিছু এহসান আল্লাহ তালার সঙ্গে যে আল্লা তালা দেখছেন এগুলো যদি কিছু কমতি হয়েও যায় নামাজ পড়ে ফেলে সে কেউ তার নামাজ বাতিল হয়ে যাবে না পুরো স্বভাব অনেক কমে যাবে যেহেতু সে আল্লাহ তালাকে জানার ক্ষেত্রে ত্রুটি করে ফেলেছে কিন্তু সেখানে যদি এমন হয় যে রিয়া এসে জায়গা নেয় অন্য কোনো মতলব উদ্দেশ্য হাসিলটা জায়গা নিয়ে ফেলে দান খরাতের পিছনে যেভাবে মানুষের অন্য কোনো মোটিভ কাজ করে অন্য কোনো উদ্দেশ্য মতলব কাজ করে তখন দেখা যাবে যে পুরোটাই মিস হয়ে গেছে সেখানে রিয়ার কারণে পুরোটাই এসে মিস করে ফেলেছে বরঞ্চ শুধু মিস করা নয় সে অনেক বড় গুনার কাজ করে ফেলেছে তার কঠিন শাস্তি না হয়ে যাবে এজন জন্য এসানের লেভেল রয়েছে দ্বারাজাত রয়েছে আমরা এভাবে এহসানকে এবাদতের সঙ্গে যদি আনি প্রত্যেকটি এবাদতে আপনি এসানকে খুঁজে পাবেন হাজ করতে গিয়ে অমরা করতে গিয়ে তাওয়াফ করতে গিয়ে সাই করতে গিয়ে জাকাত দিতে গিয়ে প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন জাকাত দিতে গিয়ে আপনি এহসান কিভাবে করবেন যেমন আমরা তো টাকা পয়সার জাকাত দিই যারা অর্থসম্পদের বিশেষ কোন সম্পদের জাকাত দেন যেমন প্রাণী সম্পদের জাকাত আছে কতগুলো গরু হলে কি পরিমাণ জাকাত দিয়ে দেবো কতগুলো ছাগল হলে কি পরিমাণ ছাগল জাকাত দিতে হবে সেখানে থেকে যখন জাকাত দেবো আমরা আমরা একদম টপ ক্লাসের না হলেও একটা দুইটা তিনটা যখন জাকাত দিতে হবে তখন অন্তত পক্ষে একটা ভালো সবচেয়ে নিকৃষ্টটাকে জাকাত দিলে এহসান হলো না রিজনেবল পর্যায়ের অ্যাকসেপ্টেবল অন্তত মিডিয়াম পর্যায়ে দিতে হবে সবচেয়ে টপটা নিতেও আবার নিষেধ করা হয়েছে জাকাত আদায়কারীরা যেন সবচেয়ে ভালোটাকে নিয়ে জাকাত হিসাবে না নিয়ে আর দেনেওয়ালা সবচেয়ে খারাপটাকে দেওয়ার চিন্তা যেন না করে এইভাবে কীভাবে যখন আমি হজ করতে যাবো ওমরা করতে যাবো সুন্দর করে করে সাল আলী আসালামে তরিকা মতো আমি হজ করাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সল্লু কামর ওই তুমি নামাজ কিভাবে যেভাবে ফরজ করে ঠিক তেমনি প্রত্যেকটি এবাদতকেই আল্লাহ তালা সেই লাইনে রসল সাল যেভাবে মনোরোগ দিয়ে খুশু খুঁজুর সহকারে যেভাবে আকামগুলো আদায় করছে উভয়টাকে নিয়ে আসা উভয় থেকে নিয়ে আসা নাম আল্লাহ আল্লাহর আলামিন আল্লাহ তালার প্রতি অংশটিকে আমাদেরকে সঠিক মতো আদায় করার জন্য তৌফিক দান করুন দর্শক মন্ডলী আমাদের এই পর্যায়ের আলোচনা এখানে শেষ হচ্ছে হাদেশের বাকি অংশের আলোচনা আমরা আরেক দিন করবো আল্লাহ তালা তৌফিক দান করলে যে আমাদের নিজেদের প্রতি নিজেদের মাখলুকের প্রতি মাখলুকের এহসান কিভাবে করতে হয় ইনশা আল্লাহ তালফি দান করলে জজাক তালামক রহমি বরক जा स्तिया दान करीक्षा कर अनुग्रह अंतरे भीति सृष्टिकारी हादिस समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांग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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, if you don't have any money or any money, every